আসসালাম في লবাকাত বসমি রহিম আলমদ فلا ওসলা بين নবী ولا সব আজমিনা ولكن আজকের দর্শ হচ্ছে বুলবুল মারাম থেকে সালাতের অধ্যায়ে নামাজের জন্য সালাতের জন্য যেসব শর্তাবলী রয়েছে সেসব শর্ত সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে তার অধিকাংশই প্রায় শেষ হয়ে গেছে আমরা শেষ দিকে ইনশাআল্লাহকে হাদিসগুলি শেষ হয়ে যাবে এতে আনাসন থেকে নবী করিম সাল আলহি সাল্লাম বলছেন আনাসরাজি আল্লাহ তাল হাদিসটি বর্ণনা করছেন যে এ দেখান আহাতকুফ সলাহ যখন তোমাদের কেউ সালাত অবস্থায় হবে নামাজের অবস্থায় ফাইন না হইয় তখন সে তার রবের সাথে মোনাজাত করে চুপি সারে কথা বলে গোপনে আল্লাহ আল্লাপাকের সাথে কথা বলে তা নামাজের অবস্থায় মোনাজাত হয় নামাজের পরে মোনাজাত হয় না এই হাদিস মোতাবেক নামাজের ভেতরে মোনাজাত হয় নামাজের বাইরে মোনাজাত হয় না নামাজের আগেও মোনাজাত হয় না নামাজের সালাম ফিরে দেওয়ার পরেও মনাজাত হয় না আর যারা এই ক্ষেত্রে रब्बा सलाा अवस्था की रबर आल्ला मन कर गोपने कथा बोले सूतरा <coughs> এই সুযোগ যখন পেয়েছে পাকের সাথে গোপনে কথা বলার সেই সময় এমন কিছু করবে না আল্লাহ পাকের সাথে কথোপকথন হওয়ার পরিপন্থী হয় বা তাতে বেআ হয় ফেলায় অবশ্য কান্না ব্যয় নে সুতরাং নিজের সামনে যেন থুথু না নিক্ষেপ করে বা মানে থুথু ফেলা বোসাক বলা হয় থুথুর কাছাকাছি আরবি কয়েকটা রয়েছে পার্থক্য বাকি বা দিয়ে শুরু আর শেষে কাফ ঠিকই আছে বোঝাক মানে হচ্ছে থুথু তো যেন সামনে থুথু না ফেলে ওয়ালা আই আমি আর মুসল্লি নিজের ডান দিকেও যেন থুথু না ফেলে তার সামনে অনালামে নিজের পায়ের নিচে নিক্ষেপ করতে পারি প্রয়োজন হলে মুত্তাফাকুন আলী হাতিস বখারি মুসলিমের অফি রেওয়ায়াতিন আর একটি বর্ণনায় একটু পার্থক্য রয়েছে শব্দের কাদাম অথবা নিজের পায়ের নিচে অর্থ পাল্টে যাবে আগেরটায় কি রয়েছে বাম দিকে নিজ পায়ের নিচে মানে বাম পায়ের নিচে ফেলবে বাম দিকে এই দিকে নাই বরং বাম দিকে পায়ের নিচে ফেলবে এটা হচ্ছে বখারি মুসলিমের হাতিস কিন্তু একটি বর্ণ নাই একটু তফাত যার ফলে অর্থই পাল্টে যাচ্ছে সেটা হচ্ছে আই ওয়ালাহিনে বাম দিকে ফেলবে আও অথবা তাহা তাকামে পায়ের নিচে ফেলবে তাহলে তো বুঝে বাম দিকেও ফেলতে পারে অথবা পায়ের নিচেও ফেলতে পারে রকম অর্থ হয়ে যায় কিন্তু আগেরটাই ঠিক কারণ ওই হাদিসটা বেশি শক্তিশালী আর বাম দিকে ফেলবে কিন্তু দূরে নয় কারণ বাম দিকে মুসল্লি থাকতে পারে তারপরে বাম দিকেও ফেরিস্তা আছে যেমন কোরআন ক্যামের সুরায় কাফের আয়াত প্রমাণ করে রিজিয়াত্মালাক আনিলামিনিস কাইদ হ্যাঁ আনিলিয়ামিন ডান দিকেও ফেরিস্তা বসে আছে আর আনিসমাল বাম দিকে আমল ঠিক যে বাম দিকে পায়ের নিচে থুথু ফেলবে থুথু কি এমনি এমনি ফেলতে থাকবে না যদি জরুরি হয় ওকে ও বেশি বেশি থুথু আসছে তাহলে ফেলতে পারে আর ওর কাফারা গনহার মোচন হচ্ছে দফ্নহা তা দাফন করে দাও মানে নিশ্চিন্ন করে দাও তাহলে যদি ফেলতেই হয় মসজিদে ফেলে দিয়ে পায়ের তলে ফেলে দিয়ে তো এই হাদিসে সামনে নিষেধ করা হয়েছে সামনে কেন নিষেধ করা হয়েছে আর এক হাদিস রয়েছে যে আল্লাহ পাক তোমার সামনে রয়েছে পাক সামনে রয়েছেন আল্লাহ ফকরবুল আলমিনের সামনে রয়েছেন আর আল্লাহ আল্লাহর আরো আজিম রয়েছেন আল্লাহ ফকরবুল আলামিন যে আরো আজিম এটাকে বোঝানোর জন্য বলেছেন একটি উপমা উদাহরণ সূর্যের বা চন্দ্রের চন্দ্র আপনি সারা পৃথিবীর যেখানেই যান নাকি চন্দ্র আকাশে রয়েছে। আর আপনার সাথে সাথে আছে এমন হয় না যে সৌদি আরবে কাছে ছিল আর বাংলাদেশ গেলে দূরে হয়ে গেল জাপান চলে গেল আর দূরে হয়ে গেল হ্যাঁ আমেরিকা কেনাডা আরো কোথাও চলে গেলেন তখন চন্দ্র অনেক দূরে হয়ে গেছে সূর্য অনেক দূরে হয়ে গেছে এমনটা বোঝায় না বোঝায় কি আপনি যেখানে যান না কেন পৃথিবীর একই রকম মনে হচ্ছে সূর্য চন্দ্রকে অথচ সূর্য চন্দ্র কাছে রয়েছে অনেক দূরে আপনার থেকে তার আল্লাহ আল্লাপাকের সামনে সূর্য চন্দ্র আল্লাহ পাকের ক্ষুদ্র সৃষ্টি আল্লাহ পাকের কের মধ্যে যদি এইরকম কিছু থাকে যে সারা পৃথিবীর যেখানে যান কেন চাঁদ আপনার সাথেই সূর্য আপনার সাথেই অথচ আকাশে রয়েছে তো যিনি সূর্য চন্দ্রের সৃষ্টিকর তার আলমিন তিনি আর সে রয়েছেন আসমান জমিনের উর্ধে রয়েছেন সৃষ্টির উর্ধে রয়েছেন সৃষ্টি থেকে পৃথক রয়েছেন সৃষ্টি তাকে ঘিরতে পারে না তাকে পরিবেশ করতে পারেন না এবং তিনি যেমন এইরকম আল্লাহ সামনে রয়েছেন মুসল্লির অথবা আল্লাহ পাক তোমাদের সাথে মা কুমাই কুন্তুম করি কেমন আল্লাহ তোমাদের সাথে রয়েছেন মানে আল্লাহ সর্বত্র বিরাজমান করে দিবেন আর আরও সেরোপরে থাকা আল্লাহ ফাকর গুলা সৃষ্টির থাকা আসমানের ওপরে থাকা এগুলো যেখানেই থাকো সেখানে আল্লাহ সুতরাং সর্বত্র বিরাজমান মুসল্লি সামনে আল্লাহ রয়েছেন তা আল্লাহর সামনে রয়েছেন মানে আল্লাহ মুসল্লির সামনে বিরাজমান আর আল্লাহ যে আল্লা ফর্বুল তাদেরকে হেদায়ত করুক তাদের যে কি ভূমিকা তো কোরআন করিমের আয়াত সমূহ এবং হাদিসের মধ্যে সমন্বয় অবশ্যই রয়েছে যেভাবে বললাম এটাই সাহাবাইকার বুঝেছেন এটাই তাবেইন তাবা তাবেন এ বুঝেছেন এটাই আরবা আবু হানিফা শাফি মালিক আহমদ তারা এইরকম দিক নেই মানে আল্লাহ অপর দিকে এটা বলা যাবে না আল্লাহ কোনো দিকে বলা যাবে না এটা আল্লাহ ফাকরুল্লা আলমীর ঊর্ধে আল্লাহ নিচের দিকে বলা যাবে না হ্যাঁ কিন্তু আল্লাহ ফাকরুল আলমিন সৃষ্টির ঊর্ধে কথা অবশ্যই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হাদিস নম্বর চারশো সতেরো শহী বুখারি ফাইন রাবহ বাইনা সামনের দিকে কেন তুথ নিক্ষেপ করবে না কারণ মুসল্লির রব আল্লাহ পাক তার মাঝে আর কিবলার মাঝে রয়েছে তার কি কোটি কোটি মুসল্লি নামাজ পড়ছে আর সবার সামনে এইভাবে সর্বোচ্চ তিনি নিকটবর্তী যেমন বলছেন তিনি সু উচ্চ সুমাহ আর তার সাথে সাথে তিনি নিকটবর্তী তিনি নিকটবর্তী যে বিষয়গুলি যেভাবে বলা হয়েছে বিশ্বাস করা ছাড়া পুরো উপলব্ধি করা এটা মানুষের পক্ষে আরেকটি হাদিসে রয়েছে যে ডান দিকে কেন নিক্ষেপ করতে নিষেধ করা হয়েছে থুথু বলছে যে ফাইন মালাকান কারণ কি রয়েছে যেই ফেরস্তা নেকি লিখেন ওই ফেরস্তা গোনহা লিখনেওয়ালা ফেরস্তার তুলনায় উত্তম শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ সেই জন্য বলা হয়েছে যে যদি অপ্রীতিকর অপছন্দনীয় কাজ করতে হয় তো একবারে যেটা অগতির সামনের দিকে নয় আল্লাহ তুমি মনাজাত করছো হ্যাঁ গোপনে কথা বলছো ডান দিকে নয় কারণ ডান দিকে শ্রেষ্ঠ ফেরিস্তা রয়েছেন বা আর তোমাকে থুথু ফেলতেই হচ্ছে সুতরাং বাম দিকে পায়ের তলায় ফেলা অনেক সময় অপছন্দনীয় কাজ আপত্তি করার জায়গ হয় মানুষ যখন প্রয়োজন বোধ করে অথবা নিরুপায় হয় ওই রকমই এই বিষয়টি এরকম নয় যে একটু থুথু আসলে বাম দিকে ফেলতে থাকবেন না যেমন আজকাল আরো ভালো ব্যবস্থা হয়েছে টিসু আছে রুমাল আছে তো পায়ের নিচে বাম দিকে ফেলার চাইতে ভালো যে রুমালে বা টিসুতে থুথু ধরে নিল বা কাশপোটা ধরে নিল পরিষ্কার করে নিল পকেটে রেখে নিল পকেটে রেখে নিল এটা সব চাইতে ভালো আর আজকাল পাকা মসজিদ তার বিশেষ করে আরব দেশগুলিতে তার সাথে কার্পেট আছে সুতরাং প্রশ্ন ওঠে না যে আপনি পায়ের তলায় ফেলবেন আর বাম দিকে ফেলবেন দুষ্টি সুস রাখা আছে আপনাকে যদি একটু নড়াচড়াওয়ার জন্য প্রয়োজন করতে হয় যে টিস্যু নেওয়ার জন্য টিস্যু নাই সামনে আছে একটু সামনে গিয়ে টিস্যু নিলেন কারণ আপনার কাশপোটা বা ধরার জন্য তো সেটা চাইছে যদিও প্রয়োজন না থাকলে এগুলি করার কোনো প্রয়োজন নেই তারপরে থুথু থুথু বিশেষ করে থুথু গিলে কোনো দোষ নেই রোজার অবস্থায় সংকোচ বোধ করে রোজায় আছি আর থুথু গিলবো রোজার কি হবে না হবে কিছু হবে না তবে থুথুটাকে বাড়াইবার চেষ্টা করবেন না অনেকের আছে হয়তো বেদের কারণে বা ভিন্ন কারণে থুথু মুখে বেশি আসতে পারে সেটা রোজার অবস্থায় যদি রোজার কোন ক্ষতি হবে না জিজ্ঞেস করে বাম দিকে যে আছে ফেরেস্তা সেটাও তো ফেরিস্তা তো বাম দিকে তো ফেরস্তা আছে তো ওর জবাব সম্পর্কে বলছেন এইরকমই সর্দি খুব বেশি মানে একবারে এখন না ফেললে বা না ধরলে উপায় নেই তখন করবে আর এইরকম নয় যে ঝেড়ে ঝেড়ে নাকি টিসু পেয়েছে শ্রেণীর লোকে একেবারে এই ক্ষেত্রে বাড়াবাড়ি করে পরেও তো নাক ঝাড়া যেতে পারে ঠিক না কিন্তু হ্যাঁ একেবারে আপনার ধরে নাক থেকে বেরিয়ে চলে আসছে যেটা আপনার জন্য বিরক্তিকর তারপরে খুজই নষ্ট করে দিবে তাহলে সেই অবস্থায় নিতে হবে রুমাল নিতে হবে নাক করতে হবে सब जगह पानी बनार पानी दूर दूर पर्यटन शुद्ध पानी, शुद पानी देखें अथवा मईला आवर्जना भर्ती बसा जा रही है তো এই এই যে কায়দাটা বললেন লেখক রকম বেশ কিছু হাদিসের ভিত্তিতে যে কাজ প্রয়োজনের তাগিদে অপছন্দনীয় কাজ হারাম কাজ নয় হারাম কাজ কখন যায়ুরা তো তবি হল যদি নিরূপায় হয়ে যায় তখন হারাম যায় টি মরে যাচ্ছে আর পানি নেই তখন যে কোন হারাম পানীয় পেলেও যান বাঁচাতে হবে সেটা হচ্ছে আলাদা জিনিস খিদায় মরে যাচ্ছে খাবার কিছুই নেই তখন হারাম কিছু খাবার হারাম পেলেও হারাম খাদ্য পেলেও খাওয়া যাবে হ্যাঁ আর প্রয়োজন প্রয়োজন আর নিরুপায় হওয়া দুটোতে পার্থক্য আছে আরবিতে দুটো পৃথক পৃথক ভাষা আছে আর হাজা মানে প্রয়োজন শুধু প্রয়োজন হলে অপচন্দনীয় কাজ যায় আর আদারুরা মানে বাধ্য হয়ে গেলে নিরুপায় নিরুপায় হয়ে গেলে না হারাম কাজও বা হারাম কিছু খাওয়া পান করাও যাইজ কিন্তু যতটা তে গাছ চলে যায় আল্লাহ বলছেন এই ক্ষেত্রে গায়ে বা আগিন ওলা দিন পেট ভর্তি করে দিলে শরীর গোস্ত দিয়ে বিড়ালের গোস্ত দিয়ে চলবে না যতটাতে যান বেঁচে যায় পেয়েছ मदफून खेई फिर ना जान बाचा पर जो जो दूचार ढोक दिए क्या चले जाए जथेष्टप फा डान दिख फेस्ता बाम दिखे क्या अनुमति हलो डान दिए क्या अनुमति हलो ना मर्मेज जवाब बोलान जेहतुल जेहत श्यामालामदी तुलन उत्तम मानसिक बाम दिखे तुलन उत्तम डान हाथ बाम हाथी उत्तम ডান হাতে না ফাঁকি পরিষ্কার করা নিষিদ্ধ এটা ভালো কাজের জন্য বাম হাত খারাপ মন্দ কাজের জন্য যতগুলি নাপাকি পাখি সাফ করবেন নাক সাপ করবেন পেশাব পাইখানা সাফ করবেন স্ত্রিঞ্জা করবেন মিস আপ করা কেমন কাজ হ্যাঁ ভালো কাজ না মন্দ কাজ ভালো কাজ যদি সৈন্যের দিক দিয়ে দেখেন এই দৃষ্টি কোন থেকে তা ভালো কাজ মিশআপ করা সন্ন্যাত পরিষ্কার করা কাজ হচ্ছে এই দৃষ্টিভঙ্গি নিয়ে অনেক আলেমদেরকে আমদেরকে এখানে দেখা যায় বাম হাতে মিশু দেখেছেন এখানে কাজী সাহেব আচ্ছা বিশেষ করে খেয়াল করি এক বড় জাম মসজিদে ওই দেখি বাম হাতে করে এই দৃষ্টিভঙ্গি ঠিক এগুলো হচ্ছে দৃষ্টিভঙ্গি রিফতে লাফ এতে কোন যায় আছে না কারণ এই স্পষ্ট কিছু নেই যে নবী করিম সাল্লা সাল্লাম ডানহাতে মিশ করেছেন নাকি বাম হাতে মিশক করেছেন এমন কোন স্পষ্ট হাদিস নেই তখন এখানে তখন ইজতেহাদের রাস্তা খোলা আছে যে আসলে মিশ করাটা কাজ কি যারা বলছে যে না এটা সন্নত কাজ আর সন্নত পালন করা ভালো কাজ ভালো কাজ সুতরাং ভালো কাজ ডানহাত দিয়ে করবে আর আরেক দল বলছেন না সূর্য করা মানে দাঁত পরিষ্কার করা দাঁতের ময়লা আবর্জনা পরিষ্কার পরিষ্কার করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ হ্যাঁ ভালো কাজ না মন্দ কাজ হ্যাঁ এক বাক্যে কারণ এতে কিন্তু এরকম দিক নাই যে মন্দ দিক আছে ভালো কাজ এ বাগাত সব নাকি সুতরাং ডান হাতে উচিত কিন্তু একশ্রেণীর লোকদেরকে দেখা যায় যে বাম হাতে ডান হাতে করলো বাম হাতে দৃষ্টিভঙ্গিতে একটা জিনিস আছে যে সাক্ষী থাকে বাম হাত কেউ সাক্ষী রাখো বাম হাত কেউ সাক্ষী এটা যুক্তি সঙ্গত নাই জন্য ডান হাতে তসবি করবে ডান হাতে তসবি করবে খাওয়া দাওয়া তো ঠিকই আছে খাওয়া দাওয়া তো খারাপ দিকে আবার কিসে আছে ডান দিক যেহেতু উত্তম বাম দিকের তুলনায় সেই জন্য বাম ফেলতে বলা হয়েছে পবিত্র ভালো কাজের জন্য বামদিক হচ্ছে নোংরা ময়লা আবর্জনার জন্য এইরকমই বলছে যে ফেরিস্তা ডান দিকের হচ্ছে বেশি শ্রেষ্ঠ বাম দিকের ফেরিস্তার তুলনায় সুতরাং যখন অগতির গতি ফেলতেই হচ্ছে থুতু তখন বামদিকে দিকে ফেলো এসব কথা ওলামারা বলেছেন বলছেন সবকিছুর উর্ধে থেকে তা আলা শব্দটি আলহ রা তা আলহ তো আল্লাহ মহান যে সব কিছুর ঊর্ধ্বে এটা প্রমাণিত কোরআনিকিম দ্বারা হাদিস সন্না দ্বারা এজমা আহলিস আহলুসন্নত জামাতের এজমাত দ্বারা অক্ষান্তরে আহলি সন্নাতুল জামাত থেকে যারা আল্লাপাকের নাম বলির ক্ষেত্রে বেরিয়ে গেছে যেমন আষারি মাতুরিদি বিদ্যাতিরা ওই রকমই আরো অন্য অন্য তারা এই ক্ষেত্রে একতলাভ করেছে যার ফলে তারা বলছেন আল্লাহর জন্য কোনো দিক বলা যাবে না আল্লাহকে যদি বলি সবকিছুর ঊর্ধ্বে আসমানের উপরে তাহলে একটা দিক নির্ণয় করা হয়ে গেল না ভুল কথা আল্লাহ পাক সৃষ্টি থেকে পৃথক আল্লাহ সৃষ্টির মধ্যে একাকার হয়ে রয়েছেন আল্লাহ পাক না পাক সব জায়গায় রয়েছেন হ্যাঁ সর্বত্র সবকিছুই তো রয়েছেন তাই তুই কুফুরি আকি দেয় এমাম জোয়াইনি রহমতুল্লাহ তবে এর ধরন জানা নেই কেমন ভাবে মানুষের ধরন জানা আছে মানুষ বিরাজমান কোথায় কোথাও সিংহাসনে চারে কোনো জায়গায় বিরাজমান তার মানে তার ডান দিক বাম দিকে কোন কিছু ঘিরে আছে आल्ला रब्बुल आलम क्षेत्र में धारणा जाए ना धरण जाना नहीं आलम के घर नहीं क्योंकि मानुष के जो टाइम जैगा नीचना क्या पृथ्वी विशाल जैगापरि को घे अटलान्ट हम प्रशांत हम तर कि चारिदी के सबके घिरे आ যে কোনো পাহাড় পর্ব না কেন তার চারিদিকে আছে কিন্তু আল্লাহ করা যাবে না বা এই সব কথা চিন্তা করা যাবে না কিন্তু আল্লাহফাক রবুল্লা আলমিন সৃষ্টি থেকে উর্ধে রয়েছেন এটা কোরআনেব হাদিস তারা প্রমাণিত আসমানের ওপরে এবং আরো সেপর সমুন্নত এই সব বিশ্বাস করা ফরজ এটাও চাহলে সন্ন্যতামাতের আকিল ওমাল্লা আরেফ রাহু আর যে এই কথা জানল না যে তার মানুষের স্বভাব মানুষের ভিতরে যাচ্ছে দোয়া করলে যে আল্লাহ উর্ধে আছেন হ্যাঁ এমন না যে আল্লাহ সর্বত্র আছে এইভাবে দোয়া করছে কখনো তাহলে এই আকিদা মাতুরি বিদাতি আকিদা প্রকৃতি বিরোধী আকিদা কখন কথা মানুষ দোয়ার সময় চিন্তা করে যে আল্লাহ সব জিগে কেন এইভাবে যদি কেউ এ কথা না জানে যে আল্লাহ আসমানের ওপরে রয়েছেন আরো শাহজিমে সমোন্নত রয়েছেন তাহলে সেই ব্যক্তি বিভ্রান্তি কাহা এরান বিব্রত অবস্থায় আমাদের আল্লাহর আলমেন যিনি রব তিনি আর মকলুকাতহী কুল্লেহা সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে ওপরে ফৌকা মাকলুকাতহা সমস্ত মাকলুকাত সৃষ্টির তাহলে যে আকিদা আমাদের দেশে প্রচলিত আকিদা গমরা আকিদা ভ্রান্তিকর আকিদা সেটা হচ্ছে সর্বতর বিরাজমান বা বলা যাবে না কোন দিকে এটা ভুল একেবারে স্পষ্ট ভুল আকিদার ভুল যেমন কোরআন এবং হাদিসের দলিল এই বিষয়ে অসংখ্য এসেছে অসংখ্য দলিল রয়েছে কোরআন এবং হাদিসে যে আল্লাহ পাক আর শাহজিমে সমুন্নত এবং তিনি সমস্ত মখলুকাতের ঊর্ধ্বে ওপরে ওয়াশারু সাহাবাদে সাহাবাইক রামদের বর্ণনা সালাফে সালহিনের উক্তি এই ব্যাপারে ভরপুর রয়েছে বিল আলামে এ সত্ত্বেও আল্লাপাক রব্বুল আলমিন সমস্ত আলম সমস্ত জগৎ কে ঘিরে রয়েছেন আল্লাপক কোনো কিছু ঘিরে নেই আল্লাপাক সবকিছু কে ঘিরে রয়েছে। রয়েছেন ওয়াকাত আকবর আনাসমা তাল আব্দু আর আল্লাহাক এটাও বলেছেন যে বান্দা যেদিকে মুখ করুক না কেন সেখানেই আল্লাহকে পাবে আল্লাহ রব্বুল আলমিন যে আকবর সুমহান আল্লাহ পাক সবচেয়ে বড় আল্লাহ পাক সব কিছুকে পরিবেশন করে ঘিরে রেছেন আর যে দিকে আল্লাহকে পাবে এই জন্য ভুল করে কেউ যদি কিবড়া ছাড়া উল্টো দিকে পড়ে হ্যাঁ সালা তাদেরই করে সেই ক্ষেত্রে আল্লাহ কি বলেছে ফাইনামা তু আল্লু ফাসমা ও ঝুল্লা যেদিকেই তোমরা ফিরে যাও না কেন সেখানেই আল্লাহ পাকের চেহারা পাবে আল্লাহ পাককে পাবে তিনি বলছেন যে আয়সা রাজি একটি চাদর ছিল नक्शा विशिष्ट रंग बिरंगे चादर विभिन्न रंग दिल बस आकर्षण चादर छो पर्दारा बेहिने घर एक दिखे लटक झुलिए रेखे यहाँ प्रमाण करीस मसला नेवाजे जो घर देवाल के बाद के पर्दा दिए ढाका जाए আপনার বাড়ির জানাল অন্ধকার করার জন্য আপনি অভাবের জমানাতে মা ঘরের দেয়ালে চাদর বা পর্দার কাপড় লটকে রেখেছেন তাহলে এটা যাইস নাবি সাহায্য পর্দা লটকে রেখেছেন এই জন্য নিষেধ করেনি বরং পর্দাটা বড় নকশা বিশিষ্ট ছিল যেটা নামাজ পড়ার সময় সামনে পড়লে বিরুক্তি দুর্বল হয়ে হইত বা ওই দিকে নিষেধ করেছেন তাহলে আসল পর্দার জন্য নিষেধ করেননি যে না পর্দা রাখা যাবে না তো আল্লাহ পাক যদি আহ কাউকে সচ্ছল করি আর যদি মনে করে যে ঘরটা পর্দা দিয়ে রাখব সৌন্দর্যর জন্য এটা জায়জ যদিও না করাই ভালো শুধু জানালাতে থাকলো একটু তো আরামে একটু যাতে ঘুমটা আসে জন্য এতটা যথেষ্ট গোটা সব বলে না দিয়ে দরজায় পর্দার জন্য শুধু দরজার উপরে যদি দিয়ে রাখে পর্দার উদ্দেশ্যে তাহলে এটাই যথেষ্ট কিন্তু এমনি সাজাবার জন্য গোটাটাই পর্দা দিয়ে রাখবে হ্যাঁ এটা জায়জ হলেও সেটা খুব ভালো নয় কারণ এটা অপ্রয়োজনীয় জিনিস তবে হারাম না জায়জ নয় বলছে যে সাঁতারা দেবী জানেতা তার বাড়ির এক দিককে সে সুতরা করে পর্দা করে রেখেছিল ফাঁকা আল্লাহ নবী নবীকার আমি তি আন্না কেরা মা হাজা তোমার এই চাদরটি কি বা পর্দাটি কি আমার সামনে থেকে সরিয়ে নাও সরিয়ে নাও ফাইন না হল তাছাড়া কেন সরিয়ে নাও এই জন্য নাই যে দেয়ালে বা জানালাতে পর্দা দেওয়া যাবে না এই জন্য নাই আমার সামনে এই কাপড়টির বা পর্দার ছবিগুলি চলে আসছে ফিসি আমার নামাজে যাতে নামাজের ঘুসু কমজোর হয়ে যাচ্ছে বা নষ্ট হচ্ছে রহল বুখারি হাদিস বুখারি এই হাদিসে আরও আর একটা লম্বা হাদিস রয়েছে যাতে আবু আবু জাহাম একটা আম্বাজানি কাপড় আমবাজানি এক আমবাজানি একটা এলাকা ছিল সেই এলাকায় যে কাপড়গুলি তৈরি হয়তো ওগুলো কত আম্বাজানিয়া কাপড় যেমন আমাদের দেশে বিভিন্ন এলাকায় যে কাপড়গুলি তৈরি হয় অমুক এলাকার লুঙ্গি কি বলে পাবনার লুঙ্গি তারপরে কোথাকার শাড়ি বলে হ্যাঁ টাঙ্গাইলের শাড়ি এইরকম বিভিন্ন দেশে এক এক অঞ্চলে এক এক দেশে অমুক জায়গার গামছা হ্যাঁ তো ওই রকমই আরবদের মধ্যে প্রাচীন যুগ এরকম ছিল কোনোটাই এমানে তৈরি হয় কোনটা অমুক এলাকায় তৈরি হয় যে এলাকায় যেটা তৈরি হয় আর সেই নাম দেওয়া হয় তো আম্বাজাহানী একটা এলাকা ছিল আম্বাজান একটা এলাকা ছিল সেখানে যে কাপড়গুলো তৈরি হয়তো বলতো সিয় আম্বাজানি বলা ওই কাপড় সম্পর্কে নকশা যেহেতু কোরআনে কারিমের সুরাই রয়েছে ছোট্ট সুরে সম্পদের মুচুর্য তোমাদের কে কি করে দিয়েছে মুশগুল করে দিয়েছে ব্যস্ত রেখেছে स्त हरिएतृतर पर हराम लिप्त अन्याल्ला कतदिन हत्ता जोर तुम मकाम जो दिन कबरे ना पहुँचे छो मान मत ना इस कबरे पोचिले शेष दोड़ फारू, थे, थे दुनिया क्षतिग्रस्त छोटा हाराम अवस्था ठीक रहेारूक फारोज अजेब के ठीक रेखे हराम नाज का बेचे क्यों दुनिया सूंदर करते चाय तो बैधता सर बरत उत्साहित करते हादी द्वारा बोझा जा नाम खुशु खुसूट्रता नाम आत्मा नाम दिल रुकू गल सेजदा गलन बैठक कर लें कि दुआ पड़लें नाम मन लागलना खुशु हिलना शर नाम हाथ पा नड़ाचड़ा कर আর মনটা কলবটা কোথায় আছে বিবি কাছে। ছেলে মেয়েদের কাছে বাপ মা অসুস্থ আছে হাসপাতালে তাহলে নকশা দেখছেন বা যায় নামাজ বিছানো আছাড় এত সুন্দর ওই শুধু তাকে তাছাড়া মনটা ওই দিকে কত সুন্দর যায় নামাজ। কত নকশা হ্যাঁ এইরকম এমন কি অলমায়ক রাম বলছেন মুসল্লির সামনে কোরআনে ক্রিম লিখে রাখা এটাও ঠিক নয় কারণ এটাও অনেক সময় সলা থেকে ব্যস্ত করে এই দিকে নামাজ পড়ছেন ওইদিকে কোন আয়াতি আছে পড়ছেন সামনে এই জন্য আয়াত অপছন্দনীয় যদি এটাই অপছন্দনীয় হয় তাহলে ওই যে আমাদের দেশে মেহরাবে হাঁ রে রং বিরের নকশা এগুলো যাই অবশ্যই নাই কারণ এগুলিতে খুশু নষ্ট করে দেয় মানুষের যেটা হচ্ছে নামাজের রুখ শরীরে যেমন রুহ না থাকলে সেই দেহকে কেউ রাখতে চায় না সেই দেহের কোনো মূল্য নেই যত বড় আলেমে দিন আর পরে গান আল্লাহর ওলির বডি হোক না কেন আত্মা যদি না থাকে তো ওই দেহের কোনো মূল্য নেই ওই রকমের যতই ভালো মানুষের নামাজ হোক না কেন নামাজে যদি খুশু না থাকে ওই নামাজের কোনো মূল্য নেই রকম ফরজটা আদেই হবে আপনার যে ফরজটা কাঁধে ছিল ফরজটা আদেই হবে কিন্তু ওর সবাব নেকি যে নামাজের রয়েছে তা হয়তো পাবেন না এই জন্য বিকারি মিশাসনে একটি হাদিস রয়েছে যে অনেক মানুষ নামাজ নামাজ পড়ে নামাজ থেকে বের হয় কেউ নিষ পায় অর্ধেক কেউ সোলস পায় ভাগের এক ভাগ কেউ রোব চার ভাগের এক ভাগ সিকি পাই হ্যাঁ কেউ সমস পায় কেউ পাঁচ ভাগের এক ভাগ কেউ সোদ ছয় ভাগের এক ভাগ করতে করতে কেউ অসুর পায় মানে দশ ভাগের এক ভাগ দশ ভাগ করে একশোটা নাকি দশটা নাকি হয়তো পেলো আর কেউ কিছুই পেল না শুধু ফরজটা নেই হলো এমন হইতে পারে खुशु तैर चेस्ट मुसल्लू नष्ट प्रश्न प्रश्न पढ़े शेष खान प्रश्न कर যেসব এই জন্য যেসব জায়গায় ছবি আছে বা মূর্তি রাখা আছে খেলনা রাখা আছে এই আহ যে কোনো জিনিস যা মানুষকে আকর্ষিত করে এই রকম জিনিস সামনে রেখে নামাজ পড়া অপছন্দনীয় নামাজ পড়া অপছন্দনীয়মের রহমতুল্লাহ আলী বলছেন অপছন্দনী ফিহা সুয়ার যেখানে ছবি অঙ্কন করা রয়েছে গির্জা ছবি অঙ্কন রয়েছে তাদের ফা সালাত এরকম মন্দিরে হিন্দুদের বা বৌদ্ধদের যে উপাসনাল ছবি অঙ্কন করা রয়েছে मूर्ति ना थी छवि आजकल फैशन हो गए छवि लटके रखा टेबिले छबी लटका सब जैसे नाम असाध्य कारी मकुरू तरह मकुरुरी হ্যাঁ এমন মাকর অপছন্দনীয় যেটা হারাব পর্যন্ত পৌঁছে এটাই হচ্ছে ঠিক মত যাতে কোনো সন্দেহ নেই যেখানে ছবি থাকবে মশগুলকারী জিনিস থাকবে নামাজের নামাজ থেকে অন্যদিকে মন ফিরিয়ে দেবে এই রকম যদি অবস্থা থাকে তাহলে সেই সব নামাজ পড়া অপছন্দনীয় আর যত বেশি আপনার নামাজের খুশু নষ্ট করবে যদি একবারে পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে তো নামাজের খুশি হয়েছে তাহলে এইরকম জায়গায় নামাজ পড়া হচ্ছে আসাধ্য কারণ মাকরু তাই ভিতর খুব বেশি মাকরু এইরকমই আহলে মলমা কেরাম বলেছেন যে সামনে ছবি রেখে নামাজ পড়া অথবা আগুন রেখে নামাজ পড়া এইরকম সেরাজ প্রদীপ রেখে নামাজ পড়া বা লন্ঠন ল্যাম্প রেখে নামাজ পড়া যে কি বলে এটাকে মোমবাতি মোমবাতি রেখে নামাজ পড়া লিয়ান্না হাজুল খুশু এগুলোতে খুশুকে নষ্ট করে একটা দিক দ্বিতীয় কারণ হচ্ছে আগুন রেখে বা আগুন থেকে যেসব জিনিস রয়েছে সেসব জিনিস লন্ঠন বা ল্যাম্প দি। এসব রেখে নামাজ পড়া এজন্যই অপছন্দনীয় যে লেমাফি নামাজ পড়েছেন সুতরাং আমাদের দেশে যে সমষ্টিতে বিদ্যুৎ নেই সে সমষ্টিতে দেখা যে সামনে লন্ঠন রাখতো বা সামনে ল্যাম্প রাখত এটা অপছন্দনীয় এটা ঠিক নাই भाष्यकर मसला उल्लेख कर छबी सम्पर्क ओलम रही रूह और एम किचुर छवि जगह रूह रही आत्मा रही मानुष्ठ प्राणी प्राणी छवि गाचर छवि राखें নদী নালা পাহাড় পর্বতের ছবি রাখেন বাগানের ছবি রাখেন কোন অসুবিধা নেই কিন্তু যে রুহ আত্মা বিশিষ্ট সেগুলির ছবি রাখা এগুলি সম্পর্কে রয়েছে ওখান আতাল জেদালাখি জালেখি এই ব্যাপারে অনেক ইখতলাফ মত বিরোধ খুব মজবুত রয়েছে তবে বলছেন যে লাকিনা নাতি বি খোলা সাতিনা সংক্ষেপে এ বিষয়টি উল্লেখ করছি বলছেন দেহ বিশিষ্ট ঐক্যমত রয়েছে প্রতিমূর্তি আহ বা বড় বড় নেতাদের যে পাথর কেটে তৈরি করা আহ যেগুলি থাকে আহ মানে বড় বড় নেতাদের আছে না তাই না বাংলাদেশে আছে কিনা আহ এইগুলি যেমন ওই সময় তারপরে ভারতে আছে তো দেহবিশিষ্ট সব ছবি এইরকমই পাথর দিয়ে তৈরি করা থাকবা মাটি দিয়ে তৈরি করা থাক যা কিছু দিয়ে এই ক্ষেত্রে আজমালা অলমা কেরামদের এজমা ঐক্যমত রয়েছে কোন এখতলাফ নেই সকলে হারাম বলছেন হানাফি সাহেমী হামবেলি মহাদেশেন কেন সকলে হারাম বলেছেন কেন লিন্ন সুসিহাতি সারিহাতি ফিজা এই ক্ষেত্রে যারা ছবি অঙ্কন করে তাদের ওপর কঠোর শাস্তি কি দিন হবে লায় কালবন যেই বাড়িতে ছবি থাকে অথবা কুকুর থাকে সেই বাড়িতে ফেরেস্তা প্রবেশ করে না ইত্যাদি ইত্যাদি और ये हादी छाड़ा जुक्ति हेमाफी मिनाल मुजाह आल्लापा रबुलिर सदृश्यता रोच आल्लापा सृष्टि कर मानूष वन अन्य प्राणी और इरा छवि अंकन के गर छबी तैरी करबी कूकर छवि मानसर छवि অঙ্কন করে বা প্রতিমূর্তি তৈরি করে দাঁড় করে রাখছে এটা আল্লাহ পাকের সৃষ্টির সাথে সাদৃশ্যতা আল্লাহ পাকের বড় ক্রোধবোকের উপর আল্লাপের সৃষ্টির সাদৃশ্যতা অবলম্বন করে এবং ক্যামতের দিনে আল্লাহ পাক তাদেরকে কি বলবেন জানা আছে মেহাদিস হ্যাঁ বলবেন মা যা তোমরা অঙ্কন ছবি অঙ্কন করেছো বা মূর্তি তৈরি করেছ প্রাণ দাও এগুলোকে প্রাণ দাও বিশেষ করে আরো কঠোর হারাম হয়ে যায় যদি সেগুলি এজাকানাত আলেমাদের হয় অরেজগার লোকদের হয় অরেজ আলেন সালেহ নেক লোকদের হয় যেমন যদি আজকাল বড় বড় নেতাদের দুনিয়ার রাজনৈতিক নেতাদের ছবি কালমার্সের আছে আর গান মুসলিম পূজা করবে মুসলিমরা করছে করছে তো তো মানুষ আছে ফিতনা কিন্তু ওর চেতে বেশি ফিতনা যদি ইমাম আবু হানিফার স্ট্যাচু থাকে ইমাম বুখারির যদি থাকে তাই না আবুবাখার উমারের যদি হয় আরে পূজা শুরু হয়ে যাবে মুসলিম পূজা শুরু করে দিবে তাই না দু চার দশ বছরের মধ্যে মুসলিম রায় পূজা শুরু করে দেবে আর শ্রদ্ধা বলে সেখানে হাজির হবে হ্যাঁ হ্যাঁ তারা তাজিয়ার সামনে করে তো পেলে তো করবে তো যাই হ্যা ওদের কায়ে তো কথা হচ্ছে যে আলেম আলমাদের যদি হয় সৎকর্মশীল পরেজগার লোকদের হয় তো আরো কঠোর হারাম হয়ে যায় কারণ সিরকের আশঙ্কা বেশি হতে সির্কের আশঙ্কা বেশি ছবি কেন হারাম করা হলো। দুটি হেকমত একটা হচ্ছে প্রথম কথা নিষেধ ওটা তো আছেই কোরআন হাদিসে দুই নম্বর কথা হচ্ছে যে এতে সিরকের আশঙ্কা আছে সির দুইভাবে শুরু হয়েছে হয় কবর পাকা করার আকারে মাজার পূজা শুরু হয়েছে আর নাহলে মূর্তি তৈরি করে ভালো লোকদের নেগ লোকদের নোয়াল সালামের রেজামানে তাদের পুজো শুরু হয়েছে তাদের সামনে রেখে কিছুদিন আল্লাহ পাকে রেবৎ বন্দি করলো তারপরে শয়তান বলো যে না এদেরকে চেষ্টা করে তাহলে আল্লাহকে পাবে यमेल आल्ला पुजा शुरू जु आशंका रही मूर्ति छवि से छ हराम छवि के हेफते रखा सुरक्षित रखा हराम आल्ला पकर सृष्टिर साधे सदृश्यता जेज हराम যদি বলে যে না না আমরা বাপ মায়ের ছবি রাখছি নেই তবে বলবো যে দ্বিতীয় কারণ সেটা আছে হারাম হর সেটা হচ্ছে আল্লাহাকের সৃষ্টির সাথে সাদৃশ্যতা সভ্য বেখাল্লা আল্লাপাকের সৃষ্টির সাথে সাদৃশ্যতা সুতরাং হারাম আর ধর্মীয় নেতারা যদি হয় তাহলে তাদের পূজা হইতে বেশি বিলম্ব লাগবে না বোহরা যারা বোহরা বোহরা প্রত্যেকটি দোকানে দোকানের বাড়িতে বাড়িতে তাদের সুলতানের ছবি রাখা আছে আর সকালবেলা দোকান খোলে হিন্দুরা যেমন তাদের মূর্তির যে ছবি বাঁধা ছবি থাকে আর ওকে পুজো দেয় ওই রকমই তারা পুজো দেয় এটা আমি নিজের চোখে দেখেছি মধুভার্সিটিতে আমাদের ওস্তাদ বললেন যে বোহরা আর বহরারা বোম্বাই খুব মজবুত আর করাচিতে देख लेबाश पोशाक देखे महिला जाम तरह से हिंदू मारोड़ी मत बोर मुस्लिमपंथी तो मृत जीवित सुलतान तमाम आसमे पुजो कर जीवित पृथ्वी एकटा आतना पेले मूर्ति रेखे और पूजा कर मूर्ति रेखे और पूजा कर प्रत्येक दोकने तो निजे चोखे देखे जे देर, आर नेक शर्क आशंका बहुत द्वितीय छबी जो देह विशिष्ट न मान प्रतिमूर्ति न स्टैचू आकार কিন্তু ছবি ধরেন স্ক্রিনের ছবি তারপরে সেটাকে ধরে এই ছবিগুলি সম্পর্কে তার আগে আর একটি কথা বললি সেটা হচ্ছে বাচ্চাদের খেলনা অধিকাংশ আলামারা বলছেন যে বাচ্চাদের খেলনা জাইজরুল নসুসল আবুল আকাল বাচ্চাদের এমন যেন না হয় যে একেবারে মূর্তির মতো নাক চোখ কান হাত পা ঠোঁট সব যাচ্ছে। এই রকম যাতে না হয় এগুলি হারামে পৌঁছে গেছে আজকালকার বর্তমান যেগুলি বাচ্চাদের খেলনা আসছে আর সেগুলি হচ্ছে প্রাণীর যেমন মানুষের অথবা পশু প্রাণীর হারামের পর্যায়ে পৌঁছে গেছে বাচ্চাদের খেলনা জায়জ এই সম্পর্কে হাদিস বহারি মুসলিমে রয়েছে আয় সারি আল্লাহ তালাহা থেকে বর্ণিত তিনি বলছেন যে কুন তো আল্লাহ বিল বানাত্মা আয় সারিয়ালা যখন একবার নাবালিকা ছিলেন ছয় বছর বয়সে বিবাহ হয়ে গেছিল হম আর নয় বছরের বিদায়ী কোন তো আলহ বানাত আমি ওই মেয়েদের ছবি বল বানাত মানে বা মেয়েদের সাথে খেলতাম নবী সালামের কাছে ওয়াকান আলীবা মাই এখানে বানাত মানে হচ্ছে মেয়েদের ওই খেলনা মেয়েদের আকারে খেলনা ছোট কালে দেখেছেন কাপড় পেঁচিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আমাদের দেশের মেয়েরা কি কত ছোট হ্যাঁ ওই রকম এরাও ছিল সঙ্গীরাও ছিল মেয়ে সঙ্গীরা তার আমার সাথে খেলত নবী সাল্লাসাল্লামের সামনে এটা করতাম আমি এমনকি বিদাহে নয় বছর এসছে তখনও তিনি বাচ্চা বাচ্চা নয় বছর দশ বছরের মেয়ে নাবালিকার মতো এইরকম খেলতেন অমিসুল্লাহ সুরা বাইদাত ওয়াল গুলু বিদ্যাম এইরকম যদি খেলনা হয় যেগুলি গড়ে বেড়াচ্ছে পড়ে বেড়াচ্ছে এখানে পড়ে আছে ওখানে পড়ে আছে এগুলিতে সিরকের আশঙ্কা বা এই ছবিগুলি সম্পর্কে অতিরঞ্জন হবে বাড়াবাড়ি হবে অতিভক্তি হবে এইরকম না কেউ ভক্তি করে এগুলোকে কেউ ভক্তি করে না আর ভক্তির আশঙ্কা নেই এটা এই জন্য এই পুতুলগুলিকে নিয়ে আদর যত্ন করছে খাওয়াচ্ছে এই করতে করতে বাচ্চা মানুষ করতে শিখবে বিবাহসাদী হবে যখন স্বামীর ঘরে যাবে তো কেমন করে ছেলে মেয়ে মানুষ করতে শিখবে ছোট থেকে ট্রেনিং হবে এই মশলেহাত বা এই উদ্দেশ্য আছে এই খেলনা মেয়েদের জন্য বা ছোট বাচ্চাদের জন্য যাইজ তবে লাখিন আল্লাহ আল্লাহ ই খেলনার ব্যাপারে হয় যেমনটা বললাম এগুলো করতে গিয়ে একেবারে কারিগরির শেষ নাই চোখ হাত পা কি এগুলি আজকাল মূর্তির মতো হয়ে গেছে যেমন আজকালকার অবস্থা সুতরাং মূর্তির মতো যেগুলি হয়ে গেছে সেগুলি জায়েজ নয় বাড়িতে ছেলে মেয়েদেরকে এই রকমের খেলনা দেবেন না তৃতীয় যে বিষয়টি উল্লেখ করেছেনগুলি যেমন টিভিতে ছবি আসছে হ্যাঁ টিভিতে ছবি আসছে মহিলার ছবি পুরুষ দেখবে না ফেত জন্য কিন্তু পুরুষ যদি পুরুষের ছবি দেখে মহিলা মহিলার ছবি দেখে সেটা পুরুষের নজর না আসে এইরকম ছবি স্ক্রিনে আসছে অথবা আপনার মোবাইলে আছে এইরকম ছবি ও লঙ্ঘন নাই যতটা পুরুষের গায়ে কাপড় লাগে ততটা আছে যতটা মহিলার গায়ে কাপড় লাগছে এইরকম ছবি যদি হয় ফাজাহাবা ফাজম এলা মিল্ল ছবি জায়েজ না জায়েজ নয় এই ব্যাপার এখতে লাভ এক দল বলছেন যে এইরকম ছবি হালাল বৈধ জায়জ আর এক দল বলছেন এগুলিও যাইজ নাই এই বিষয়ে যেতে পারে যেটা এখানে কাগজে আর কাগজে নেওয়ার পরে লটকে রাখলেন ছবি তুললেন ছবি তোলার পরে কাগজে তারপরে সেটাকে লটকে দিলেন বা টেবিলে সাজিয়ে রাখলেন হ্যাঁ এটা নিষেধ যেটা নিষেধ কিন্তু ছবি আপনি ক্যামেরায় তুলেছেন সেটা কম্পিউটারে রেখেছেন এই রকম ছবি বাপের হোক আর মায়ের হোক আর দাদা দাদির হোক আর তাতে দিনের ফায়দা হোক আর নাই হোক কিন্তু মহিলার ছবি না মহিলার ছবিতে ফেতনা আছে যুবকরা ফেতনায় পড়বে এইরকমই পুরুষের ছবি যদি সুন্দর পুরুষ হয় তাহলে যুবতীরা ফেতনায় পড়তে পারে তো এইরকম ফেতনার যদি আশঙ্কা না থাকে এই রকম ছবি যদি হয় তাহলে এক একদল জায়জ বলেছেন আর আরেকটা ছবি তার সাথে বিশেষ করে এতে যদি দিনের খেদমত উদ্দেশ্য থাকে আর সেটা ধরে রাখা ছবি না। এখন ধর আমার ছবি যদি আপনি ছবিটা নিয়ে ওটাকে আপনি কাগজ বের করে নিয়ে এসে যদি ঝুলিয়ে রাখেন অথবা টেবিলে সাজিয়ে রাখেন এতে ইসলামের কোন খেদমত আছে কোনো ফাইদা আছে কোনো লাভ নেই সুতরাং যাইজ না এই জন্য কেউ শখের ছবি বাইরে যখন প্রোগ্রামে যায় শেখ আমার পাশে দাঁড়িয়ে গেল আপনার একটা ছবি নিয়ে রাখবো না কোন প্রয়োজন নেই কোনো লাভ নেই আপনার পাশে আছে ইসলামের কোনো ফাই কিন্তু আমার ছবিটা ক্যামেরাতে আসবে তাতে কোরআন হাদিসের কথা রয়েছে তার মাধ্যমে অনেক হিদায়ত বেন অনেক মুশ্রিকরা তৌহিদ জানবে সন্নাদ জানবে তাহলে এটা হচ্ছে ইসলামের খাতিরে আর এই ছবি এই ছবি ধরে রাখাও না স্থির না এটা আসছে আর চলে যাচ্ছে সব সবসময় এটা আপনার সাজিয়ে রাখা হয় না আর এই ছবি ছবি ভেসে উঠব এটা কি না যায় না যায় যদি হইতো তাহলে আয়না দেখা ইসলামে নিষেধ হইতো তাই না আয়না চিরনি করছেন আয়না দিয়ে যাইজ না না যাইজ এতে কোন ইতলা আপনারা ছবি যে আসলো তো ওই রকমই ছবি হচ্ছে আর তাতে যদি বিশেষ করে উদ্দেশ্য থাকে বেহায় প্রচার করা নয় মা বোনের ছবি নিয়ে আসলেন বিবাহ অনুষ্ঠানের আর বন্ধ মহলকে দেখাচ্ছেন এই রকম কাজ কাজে নয় নাজাইজ কেন কেন নাজাইজ যে অশ্লীলতা ছড়াচ্ছে আপনার মা বোনের ছবি অন্যরা দেখছে আপনাদের নতুন বইয়ের ছবি অন্যরা দেখছে হারাম এই জন্য হারান তো লেখক এখানে বলতে চেয়েছেন যে বেশ কিছু অলামারা এই ধরনের ছবি যেগুলির ছায়া নেই সোয়ার শামসিয়া মানে এই যে স্টুডিওর ছবিগুলি অথবা এই যে ক্যামেরার ছবিগুলি এই ছবিগুলিকে জায়েজ করেছেন বলছে ও আন্না হাজিল এটা ব্যক্তির ছায়া আসলে এই ছায়াটা পড়ছে आईनार सामने आसा निषेध नई माउसम स्वच्छ पानी এটা নিষেধ নাই ঠিক ওই রকমই এই ছবিগুলি বিশেষ করে এক শ্রেণীর গোড়া রয়েছে কারণ ওদের তো তৌহিদ সোনাতের কথা শুনলে অ্যালার্জি হয় আপনাদের ক্যামেরা হয় ভিডিও হয় এটা কি জায়েজ এই ফটো করে সেই জন্য এই বিষয়টি আরো ভালো করে জেনে রাখা ভালো ছবি নয়। আর সেটা যদি আবার দিনের তাহলে শুধু যাইজ নয় বরং নেকির কাজ এটা বরং নেকির কাজ কারণ অনেকে আছে যারা হয়তো শুধু আওয়াজে না। অ্যাট্রাকশন হবে না আওয়াজ ওই দিকে গল্প করছে এইদিকে আওয়াজ অডিও বক্তব্য চলছে এমপি শুনেই শোনা কিন্তু সামনে যদি ছবি ভেসে ওঠে হাত নড়াচ্ছে শরীর মনোযোগ দিয়ে শুনবে সুতরাং তিনি বলছেন অবশ্যই নামাজ পড়ে আর এইভাবে তাকায় আকাশের দিকে আল্লাহর কাছে কিছু যাচ্ছা করার ইচ্ছা হইল আল্লাহর কাছে কিছু চাই চাইছে মনটা তখন নামাজের মধ্যে শেষদার জায়গায় না দেখে এই দিকে এইরকম করাটা নিষিদ্ধ হারাম জায়জ ভাই নামাজের অবস্থা আকাশের দিকে তাকানো বা দুয়ার অবস্থা আল্লাহ করে না অনেকে বিশেষ করে দুয়ার অবস্থা তো করে অনেকে না এটা না দোয়া করবেন আপনি যে আপনার হাতের দিকে দেখে খুসুর সাথে আকাশের দিকে তাকিয়ে না আল্লাহ পাক হয়তো ছিনিয়ে নেবেন তাদের দৃষ্টি শক্তির অঃ মুসলিম হা দৃষ্টি ও আহ আয়সা মুসিম আসা আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ আল্লাহি সালাম রাসুরম থেকে বলতে শুনেছি যদি তার উপর চাপ সৃষ্টি করে মানে মুসল্লির উপর চাপ সৃষ্টি করে তাহলে নামাজ নেই এই হাদিসের বিষয়বস্তু আলাদা হয়ে গেল প্রথমের বিষয়বস্তু হচ্ছে যে নামাজের অবস্থায় আকাশের দিকে তাকানো এইরকমই দুয়ার অবস্থায় তাকানো ঠিক নয় বরং শেষদার জায়গায় তাকাবে নামাজের অবস্থায় আর নামাজের বিশেষ করে তাসাহুদের শুধু আঙ্গুলের দিকে তাকাবে যে হাত বৈঠকে রাখা আছে রানের উপর কেউ যদি আকাশের দিকে তাকায় আর তার দৃষ্টি শক্তি না যায় তার মানে এই নয় যে নবীর হাদিস মিথ্যা আল্লাহ হয়তো দয়া করেছেন ভুল করেছেন তারপর আল্লাহ মাফ করেছেন এইরকম ঘটনা ঘটেনি তার মানে এই যে হাদিস অবাস্তব হাদিস আপন জায়গায় ঠিক আছে এটা হচ্ছে তার পানিশমেন্ট কিন্তু আল্লাপাক পানিশমেন্ট নাও দিতে পারে অনেক ক্ষেত্র আছে না দুনিয়ার ক্ষেত্রে শাস্তি হ্যাঁ অমুকের শাস্তি হচ্ছে ফাঁসি কিন্তু ফাঁসি দেওয়া হলো বছর জেল পনেরো বছর জেল ওরা হচ্ছে না হ্যাঁ তার জেল শাস্তি হয়েছে হ্যাঁ যাবজ্জীবন জেল কিন্তু না সেটা মাফ করে দিয়ে কি পাঁচ বছর তাহলে মানুষ যদি এরকম করে আল্লাহ পাক রব্লা আলম আর আসল শাস্তি হচ্ছে কেউ যদি আকাশের দিকে নামাজের অবস্থায় তাকায় তাহলে তার দৃশ্যিক শক্তি ছিনিয়ে নেওয়া হবে অন্ধ হয়ে যাবে কিন্তু আল্লাহ রহম করেন মান্দার ভুল ভ্রান্তিতে সেই জন্য এরকম করলেও হয়তো এই আজাব আসে না মানুষের ওপর সেটা আলাদা বিষয় রসুল্লাহ আলী সাল্লাম কি বলেছেন যে খাবার যদি উপস্থিত হয়ে যায় তাহলে নামাজ নেই আজকালকার অবস্থাই নাই এমন অবস্থায় যখন খাবারের দিকে প্রচন্ড চাহিদা খিদা রয়েছে এমন টান খাবারের দিকে রয়েছে যে কখন নামাজ শেষ কখন নামাজ কখন নামাজ শেষ হবে এই একটা দিক আর একটা দিক আছে যে হয়তো কিছু লোক এইটাও লেগে আছে মনে হ্যাঁ আশঙ্কা যে কি জানে আমি এদিকে নামাজ পড়তে এলাম আর সাথী সঙ্গে খেয়ে হয়তো সব শেষই করে দিবে খাবার দাবার অল্প লোক আছে বেশি হ্যাঁ পারে না পারে না হ্যাঁ হয় আমরা যখন বেনারসে পড়াশোনা করতে যাই আমরা সেলাই খেতে তো খাবার একসাথে এক রুমের বারোজন থাকতাম এক রুমে বা জন খাবার একসাথে আসতো মা গেবের পনেরো মিনিট আগে খাবার চলে আসতো একটু যারা পড়ে যা ছেলে যারা না খেতে গেলে নামাজে গিয়ে ওই একামতের সাথে নামাজ পেতে মুশকিল হবে যে নামাজ পড়ে এসেই খাবো নামাজ পড়ে এসে দেখা যেত যে এই ডাল একটু রাখা আছে ভাত আছে ছড়িয়ে ছিটিয়ে আছে ঠান্ডা হয়ে সব নিয়ে শেষ করে দিয়েছে খে আর গোস্ত পাবেন হয়তো তিন পিস আছে দুই পিস না হয় এক পিস এটা হয় তো এইরকম পরিস্থিতিতে যদি অন্তর ঝুলে থাকে খাবারের সাথে আর এই দিকে জামাত চলছে তাহলে না জামাতে নামাজ না পড়ে আপনি আগে খেয়ে নেন তারপরে নামাজ পড়ে খাবার পাবো কি পাবো না তারপরে এত খিদা যে মন লাগে না নামাজে পেটের জ্বালাই পেরেশান তাহলে আগে খেয়ে নিন কিন্তু আজকাল তিনবারের জায়গায় পাঁচবার খায় মানুষ এক আবার সকাল নয়টা দশটা এক নাস্তা আর একবার জোহরে আসর থেকে মাগরে রাত দশটায় আর এরপরে আরো বেশি হইতে পারে তাই না তো এইরকমের ক্ষেত্রে না আজকালকার এইরকম পরিস্থিতি যারা সুখে আছে তাদের জন্য গরিবের জন্য ঠিক আছে সকাল থেকে খাবার দাওয়া খাইনি আর বারোটার সময় গরিব মানুষ বারোটার সময় খাবার নিয়ে কোনাবায়খানা চাপ থাকলে অনেকে ভাবে যে উজুটা আছে এই উজুতে সেরেই নি মাগরে থেকে উজুটা করে আছে এসার সময় একটু পেশাবের চাপ চাপ আছে যাক নামাজটা সেরেই নি আবার উজু করব ঠান্ডার জন্য অথবা গরম পানির জন্য অথবা বাথরুমে ভিড় আছে যাকে এটা দিয়ে সেরে নিই ওই দিকে নামাজে গিয়েছে আর পেশাবের চাপে বরদাস্ত হচ্ছে না কখন নামাজ শেষ হবে নামাজ প্রথম শুরু হয়নি কখন যে এর নামাজ শুরু করে আরেক বারবার ভরি দেখতেই আছে কারণ দিয়ে দিকে পেশাবের চাপ ওদিকে পায়খানার চাপ তাহলে এইরকম অবস্থায় নামাজ হবে না এইরকম অবস্থায় নামাজ পড়া যায় নাই তবে পেশাব পায়খানা যদি চাপ না থাকে তো অসুবিধা নেই চাপ থাকলে অবশ্যই পেশাব পায়খানা সেরে নিয়ে কাজে হাজাত করে তারপর নামাজ পড়ে কারণ কারণ হচ্ছে খুশু নামাজের নামাজে বিনয়ী হওয়া নামাজের একগ্রতা এটাকে নষ্ট করে দিবে এই খাবারের চাহিদা অথবা নামাজ পড়িও না জীবনী কখনো পাওয়া যায় না যে চোখ বন্ধ করে নামাজ পড়েছেন আচ্ছা আকাশের দিকে তাকাল না কিন্তু অনেকে আছে নামাজের অবস্থায় না পড়ে না চোখ বন্ধ করে মনে করে যে এতে বেশি খুশু হবে এতে বেশি খুশু হবে কিন্তু চোখ বন্ধ করে নামি কারিম সাল্লাহ সালাম নামাজ পড়েনি শেষদার দিকে তাকিয়ে নামাজ পড়েছে হ্যাঁ সেজন্য চোখ বন্ধ করে নামাজ পড়া ঠিক নাই তবে একটা জায়গায় চোখ বন্ধ করা যায়জ আছে বরং চোখ বন্ধ করা ভালো সেটা হচ্ছে যদি সামনে এমন কিছু নকশা আছে বা আকর্ষণীয় জিনিস আছে যেটা বারবার নামাজের খুশুকে নষ্ট করছে ওই দিকেই শুধু নজর যাচ্ছে ওই নজর যাচ্ছে তো এই খুশুটাকে সুরক্ষার জন্য খুশুর হেফাজতের জন্য যদি চোখ বন্ধ করে যে আমি ওই নকশাগুলির দিকে দেখবো না ওই সামনে আয়াত লেখা আছে সামনে কারো অ্যাড্রেস লিখা আছে ইসলামিক কালচারাল সেন্টার টেলিফোন নম্বরে এত আর সামনে আপনার মুসল নামাজ আর ওইখানে নজর যদি এরকম হয় হ্যাঁ তারা খুশু নষ্ট হচ্ছে ওই দিকে নজর করে আপনার খুশু নষ্ট হচ্ছে নামাজের অবস্থা যেন পড়ছেন আপনি কত এইট থ্রি অমুক এত না এরকম যেন না হয় নামাজের অবস্থায় পক্ষ থেকে যে হাই আসে হাই আসে কেমন করে হ্যাঁ কেন আসে অলসতা কালান্তির লক্ষণ কিন্তু কেন আসে যারা পেট পরে খাই পেট ভর্তি করে তাদেরই সাধারণত হয় যখন যখন পাকস্থলী ভর্তি হয়ে যায় তখন হাঁ করে একটা গ্যাস হয় হ্যাঁ আর তারপরে এই হাই শুরু হয় আর পেট একেবারে ভরপুর করা এটা অপছন্দনীয় কাজ অপছন্দনীয় কাজ যদিও যায় কিন্তু অপছন্দনীয় কাজ পেটকে একটু হালকা রাখেন শ্বাসটাশ নেওয়ার জন্য স্বস্তির সাথে চলা ফেরার জন্য আর পানি খাওয়ার জন্য খালি রাখেন শুধু খাবার দিয়ে ভর্তি করবেন না কারণ এই পেট খুব খারাপ জিনিস পেটকে যত ভর্তি করবেন তত আপনার দুনিয়ার ক্ষতি করবে শরীর স্বাস্থ্যেরও ক্ষতি করবে আর ইমান আমলের ক্ষতি করবে এই জন্য ইবনাল তাইম ইবনুল কাইম রহমতুল বলেছেন যে মান কাসিরান যে বেশি খায় সে বেশি ঘুমায় যে বেশি খায় সে বেশি ঘুমায় ও মান নামাকিরান যে বেশি ঘুমাই খাসেরা কাছিরান সে বেশি ক্ষতিগ্রস্ত হয় বেশি ক্ষতিগ্রস্ত হয় দিনদুনিয়ার ক্ষেত্রে তো হাই ওঠা শয়তানের পক্ষ থেকে শয়তান মানুষকে অলস বানাতে চাই গাফিল বানাতে চাই আর এই হাইটা হচ্ছে অলসতা আর গাফিলতির লক্ষণ ফেজাতাসা বা আহাদ তোমাদের কোন মানুষের যখন হাই আসে ফালিয়াক এক যে মস্তাত সেটাকে যথাসাধ্য চেপে রাখার চেষ্টা করবে সেটাকে চেপে দেওয়ার বা চেপে রাখার চেষ্টা করবে রহ মিজি ত্রিমিজি হাধিস মুসলিমে ত্রিমিজিতে রয়েছে ওয়াদা আর ত্রিমিজিতে রয়েছে ফিসে নামাজের মধ্যে যদি কারো হাই আসে তাহলে যথাসাধ সেটাকে চেপে রাখবে কেমন করে চেপে রাখবে তার আগে ওইটি শুধু শিখেছেন আপনারা ব্যাস প্রথম কথা অলমারা বলছেন যে প্রথম চেকের হবে মুখটা হাই করবে না হা ভিতর থেকে আসছে তো মুখটাকে চেপে রাখেন ছোট চেপে দেখেন এটা হচ্ছে প্রথম যদি এটা সম্ভব না হয় যেন এটাকে বের করতেই হইল তো হাঁ করলে আশেপাশের লোককেও খারাপ লাগে সামনে যে লোকগুলি বসে আছে অথবা আপনাকে দেখছে তাদেরকেও এই দৃশ্যটা বিশ্রী লাগছে খারাপ লাগছে সুতরাং তা না পারলে এইভাবে হোক আর যেইভাবে হোক আপনি আপনি সেটাকে ঢেকে নেন যাতে করে আসে সামনের লোকদেরকে খারাপ না লাগে অবদ্রতা প্রকাশ না পায় হ্যাঁ আর সেটাকে চেপে রাখেন যাতে শয় বেশি গাফিল করার সুযোগ না পায় কিন্তু প্রথম প্রথমা হচ্ছে যে মুখটাকে চেপে রাখেন হাত লাগাবার প্রয়োজন এখানে বা এইরকম করে চাপবে কোথাও নেহা দিছে বুঝেছেন না সেজন্য প্রথম হাই আসছে মুখটাকে একটু টিপে ধরেন এটা হচ্ছে তরিকা যদি এরপরে দেখেন মুখ খুলে যাচ্ছে তখন চাপ দেন মুখে মুসলিম এসলিম আবু সাইদ খুদির সম্পর্কে শেতান কারণ শয়তান ঢুকতে যাচ্ছে তা হা যদি হয়ে যায় শয়তান ঢুকতে যায় তখন হাত রাখো আর প্রথম হা করবেই না যাতে শয়তান ঢোকার সুযোগই না পায়। এটাই অলবা বলেছেন আর শয়তান তো শিরা উপসিরাই চলাফেরা করে ভিতরে ঢুকে মানুষকে গাফেল বানায় তখন আহ মানুষের তন্দ্রা আসে আর তারপরে মানুষ গাফেল হয়ে যায় বা অলস হয়ে যায় এই हाई के जथाध्य चेपे रखार चेष्टा करते हैं अल्लाह फखरबल आलमी कुरानी बुझार तौफिक दान कर फकरबुल्लामायतर पथे रखें ओसल्ला हादीसाना नहीं तब ओरा जुक्ति दिए इमे शान अलस बना কোন ক্ষমতা নাই শক্তি নেই আল্লাহর ক্ষমতা ছাড়া আল্লাহ আল্লাহটাকে শরীয়ত মনে করে এটা হচ্ছে বিদাত এটাকে যদি কেউ শরীয়ত মনে করে যে এটা পড়া এখানে মুস্তাহাব বা কিছু তাহলে সেটা বিদাত হয়ে যাবে কারণ বিশাল আল্লাহিস থেকে বা সাহাবাহিকাম থেকে এরকম প্রমাণ নয় যে হাই আসল্লাহ কথা তবে জিকির আজকাল সবসময় মাঝে মাঝে লাহাউল আলা কথা ইল্লাপিল্লা পড়ে তার মধ্যে এই সময়ই পড়লো আমি জিকির উদ্দেশ্যে বললাম তার কোনো দোষ নেই আপনি যদি মসজিদের মালিক হন মসজিদের মুতল্লি হন তো নকশা বিহীন বা হালকা আছে নকশা যাতে আকর্ষণ হয় না এইরকম সাদা সাদা কার্পেট বা জায়নামাজ ব্যবহার করবেন মার্কেটে বিবি সাহেবের জন্য বা ছেলেমেয়েদের জন্য যে আপনি জায়নামাজ কিনে নিয়ে যাবেন মুসল্লা কিনে নিয়ে যাবেন বেশি নকশাওয়ালা না। রং বেশি আকর্ষণীয় জায়নামাজ কিনে নিয়ে যাবেন এগুলি হচ্ছে আপনার দায়িত্ব যারা যেসব মসজিদের দায়িত্ব রয়েছে তাদের এগুলি হচ্ছে করণীয় কিন্তু আপনি এক মসজিদে গিয়েছেন ওখানে কার্পেট আছে তা নামাজ নামাজ যাইজ কিন্তু আপনার খুশুকে দুর্বল করবে যদি আকর্ষণীয় অবস্থা সেখানে থাকে আর বেশি যদি আপনাকে আপনার নজরকে কেড়ে নেয় ওই নকশাগুলি তাহলে চোখ বন্ধ করা যায় যেমন বললাম বিড়ালে যদি পেশাব পায়খানা না থাকে তো বিড়াল আশেপাশে ঘুরবে এটা জায়জ আছে বিড়াল বাড়িতে পোষা যায়জ আ বিড়ালকে আদর করা যায় বিড়ালকে আসতেন আবহাওয়ার বিড়াল রাখা যাইজ কোনো অসুবিধা নেই তবে কিছু যেন আমার রুচি হয় না আমি কোন দিন আমার বাড়িতে বিড়াল আমরা রাখি নাইজ আছে এমন না যে পুষতে হবে না গাঁদতে হবে কুকুর যেমন যায়জ না কুকুর বাড়িতে পুষলে প্রতিদিন নাকি মাইনাস হতে থাকবে কমতে থাকবে এক কিরাত করে বা দুই কিরাত করে জি কোন সমস্যা নেই যেমন পাখির কি বলছে ওই সবকে যদি ঠিকভাবে খেতে দেয় তো যায় হ্যাঁ খাবার যদি না দেয় কোনো পশু পাখিকে আর মরে যায় অবহেলার কারণে তাহলে গুণাগার হবে প্রথম কথা নামাজের অবস্থায় এটা নয় নামাজের অবস্থায় কেউ সুগন্ধি নাই নাকি नाम असुविधा नहीं मस्जिद के सुसज्जित करते मस्जिद के प्रथम हादिस आगामी जुमार नाम पावे पूर्ण नाम पे एक जो ना पाई তাহলে জুমান নামাজ হবে না জোহর পড়তে হবে জানো জুমান নামাজ কেউ রুকুর পরে পৌঁছিল দ্বিতীয় রাখাতে তাহলে জোহর চার রাখা পড়তে হবে নতুন বাড়িতে আসার আগে বাড়ি বন্ধ করা কি যায় না বাড়ি বন্ধ করা ইসলামে না এসব জাদুটনা দিয়ে বন্ধ করে এসব শিল্প বেদাতি কাজ